कृमिकीटुकुले स्वभावुर्गंध विनिंदता कलेवरे मुद्रे पुरीशभाते रमती मूढ़ा विरमती पंडित अमितपूर्णे कृमिकीटसकुले स्वभावुर्गंध विनिंदता कलेवरे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 से ही अप्रकृत शब्द ब्रह्मेर सहाज्य ग्रहण कर ले जीवर भेतर जो कलमसध दूषित संस्कार ग्रमे क्रमे से क्षय होते थे और ना दीर्घेन कल भगवान विशते हृदय शीघ्र ही भगवान हृदय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 এই জগতেই যত আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আছে সেই সমস্ত আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো থেকে আমাদের আঁশু রেহাই পাওয়া দরকার যতক্ষণ পর্যন্ত এই আকর্ষণের বিকর্ষণের টানা পরে চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমরা কৃষ্ণ ভজন করে নেব এই ধরনের প্রসঙ্গ একটা অমূলক প্রসঙ্গ হতে পারে না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 বাস্তবিক শ্রদ্ধায় পরিণত হয়নি বাস্তবিক শ্রদ্ধা ধীরে ধীরে যখন জাগরুক হয় হৃদয়তে আর সাধু সঙ্গ যদি বাস্তব করে কেউ তাহলে সেই সাধুসঙ্গের ফলেতে তার ধীরে ধীরে গুরুচরণ আশ্রয়ের কথা প্রথম জাগরুক হবে আমার উদ্ধার কর্তাকে আমি কিভাবে এই জগৎ থেকে বাঁচব বেরিয়ে যাব এই যে বন্ধন রয়েছে এই বন্ধন থেকে বেরোবার রাস্তা কি এই সমস্ত অনুসন্ধান তার মধ্যে যদি নাই আসে তাহলে সে সাধুসঙ্গ করবে না আর যদি সাধুসঙ্গ করে অত এই এইসব গুলো দেখা যাচ্ছে না তাহলে তাকে বলা হয় ককট সাধুসঙ্গ করেছেন কপট সাধুসঙ্গের ফলে তে সুবিধা হয় না আমাদেরকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী খুব সাবধান করে দিয়েছেন শ্রীমাদ ভাগবাজী মহাপুরাণের ওপরেতে অমল প্রমাণ এর ওপরেতে তো হয় না সেখানে দেখা যায় আমরা আলোচনা কিছু করিছিলাম ভাগবাজী মহাপুরাণ আলোচনা প্রসঙ্গে কার্তিক মাসে যারা শ্রবণ করেছিলেন সৌভাগ্য আছে সেখানে দেখা যায় এই যে দ্বারিকা ধামেতে যদুকুমারগণ অর্থাৎ দ্বারিকা ধামেতে যে ভগবান শ্রীকৃষ্ণের যে ছেলে পেলে যারা ছিলেন নাতি যারা আছেন তারা সমস্ত যদুকুমারগণ এক কথায় সেই যদুকুমার কুমারগণ তারা ভগবানের পার্শ্ব কোনো সন্দেহ তো নাই কিন্তু ভগবান যখন চিন্তা করলেন এই আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমাকে জগৎ থেকে যাওয়ার জন্য সব দেবতারা ব্রহ্মা আদি প্রার্থনা করছেন হে প্রভু আপনার তো কাজ হয়ে গেছে এবার এবার দয়া করে চলুন সদামে ভগবান তখন নিজের যে যদুবংশ আছেন চৈতন্যৈতামিত বলছেন এই যদুবংশকে কেউ কিছু করতে পারবেন এ কিছু করার ক্ষমতা নেই ভগবানের নিজ এরা সব নিজে নিয়ে এসছেন সমস্ত সেই জন্য এগুলোর জন্য ভগবান যোগমায়ের আশ্রয়ে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 এরা কিন্তু একটা সুযোগ পেয়ে যায় এরা বলবেন এইতো কৃষ্ণের পায়ে বান লাগলো মরে গেল কৃষ্ণকে পুড়িয়ে দেওয়া হলো কিন্তু পরিষ্কার ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোসাইকে শিক্ষা প্রসঙ্গে এইসব এই সব আশ্চর্য বিষয়গুলোকে ব্যাখ্যা করে দিয়েছেন যে দেখো সনাতন দেখো সনাতন মহিষীহরণ লীলা প্রসব করলু বংশের যে যা কিছু ভগবান শ্রীকৃষ্ণের বানবিদ্ধ হলো এই সমস্ত কিছু যেন মায়াময় মায়াময় মানে জাগতিক মায়াময় নয় এরা হচ্ছে যোগ মায়ার কৃত এটা করে শুদ্ধ ভক্তিকে প্রোটেকশন দেওয়া হয় শুদ্ধ ভক্তিকে যদি সেফগার্ড একটা পাঁচিল দেওয়া না হয় যেমন আমাদের ভক্তিরাজ্য বলছেন যে তুমি বাগানেতে সুন্দর চাষ করেছো। বিভিন্ন ফসল ফুল ফল। কিন্তু বাগানেতে তুমি ফেন্সিং অর্থাৎ পাঁচিল দাওনি বেড়া দাওনি তাতে বাইরে ছাগল কুকুর এসে সেগুলোকে খেতে আরম্ভ করলো আমাদের ভক্তিরাজ্যের প্রথম গোপন এই রহস্যটা হল অনেকেই বলছেন মহারাজ ভজন করছি কিছু হচ্ছে না কেন দীর্ঘদিন ভজন করছি কোনো কিছু অনুভব করতে পাচ্ছি না এই সমস্তগুলো উত্তর দিতে গেলে প্রচুর পরিমাণে হরিকথা শোবনের প্রয়োজন পড়ে কিন্তু আমাদের দৌড় আমাদের অসুবিধে হয়ে গেছে আমাদের হরিকতাতে কোনো আকর্ষণ নাই হরিকথার প্রতি কোন রকম একটা দরদ ভালোবাসা যে আকর্ষণ সেগুলো আমরা অনুভব করতে পাচ্ছি না অন্যান্য বিষয়বস্তুতে সংসারিক ব্যাপারে আমরা খুব পটু সেগুলো লোক ব্যবহারে বিভিন্ন ব্যাপারে আমরা এত পটু যে সেগুলোতে কোনো অ্যাডভাইস দিতে হয় না সেগুলোতে আমরা এমনি বুঝতে পারি কিন্তু হরিকতা প্রসঙ্গ জগন্নাথ মন্দিরে যেতে হবে রোজ যেতে হবে রোজ খেতে হবে কিন্তু রোজ জগন্নাথ মন্দিরে যেতে হবে এই যে ধরনের বুদ্ধি এগুলো অভক্তি থেকেই হয়ে থাকে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 যখন এটা জানি এটা আমার নিত্য সেবা জগন্নাথ মন্দিরে যাওয়াটা আমরা সংসারের কুকে পড়ে রয়েছি এই অবস্থা থেকে উদ্ধারের আর কোনো পথ নেই আমরা দোষ দর্শনে পটু এই করে আমাদের ভজন রাজ্যের যে বিঘ্নগুলো উপস্থিত হয় সেগুলো আমাদেরকে ভজন রাজ্যে পিছিয়ে দিচ্ছে এগোতে পাচ্ছি না আমরা সেই জন্য ভক্তি রাজ্যের প্রথম কথা হল যতটুকু ভক্তি হয়েছে সেই ভক্তির পরেতে সঙ্গে সঙ্গে পাঁচিল দিয়ে দিতে হবে সেটা কি না দশ অপরাধ আদি যেন না উত্থিত হয় বৈষ্ণব সঙ্গরূপ হরিকতা শোবনরূপ হরিকীর্তন শোবনরূপ নৈরন্তর্য যেন আমাদের হৃদয়তে আসে নট দ্যাট এখন ভক্তি করলাম দু ঘন্টা থাক যাদের নিরন্তর ভক্তিতে প্রতিষ্ঠিত না হতে পেরেছেন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 তোমাকে প্রবেশ করে ওই সময়টুকু তোমার পেয়ে গেলি হরণ করে নিয়ে যাচ্ছে মায়া পিসাছি গলে ফাঁস দিতে ফেরে মায়া সে পিসাছি এই যে কথাগুলো কোনটা মিথ্যে কথা নয় মহাজনগঞ্জ যে সমস্ত গুলো আমাদের কাছে উত্থাপন করে দিয়েছেন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 যে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান তার নিজজনকে লক্ষ্য করে যে পরিস্থিতিটা একটা সৃষ্টি করেন তাতে যে স্বাস্থ্যের প্রামাণিক বিষয়গুলো রয়ে যায় সেইটি বলে স্বাস্থ্য সেইটি আমরা পরবর্তীকালে বজ্রজীবগণ অনুশীলন করে ওয়ে আউট করি অর্থাৎ এড়িয়ে যাওয়ার রাস্তাটা খুঁজি বোঝা গেল আমাদের বেরোবার রাস্তা নেই ওইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে যোগমায় দ্বারা সেখানে এরকম একটা ঘটনা দেখিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে এর রাস্তাটা কি ছোট হরিদাসকে কেন্দ্র করে কি পরিস্থিতি দেখালেন দেখিয়ে তারপরে কৃফা তো করলেন কিন্তু বদ্ধজীবের জন্য একটা রিটিন ডকুমেন্ট রয়ে গেল এর মধ্যে কোনো কিছু করার নেই এই স্বাস্থ্যের প্রমাণ রয়ে গেল এটা আবাহমান কাল ধরে যারা বাস্তব গুরু গুরুবৈষ্ণব আনুগত্য স্বীকার করেছেন আর বাকি যারা করেননি তাদের কথা কি আর আছে তাদের সম্বন্ধে আমার কি কথা থাকতে পারে বলছেন শিখায় শরণাগতি ভক্তের প্রাণ যেটা প্রভুপাত বৈষ্ণবকে বললেন সেখানে যে বলেছেন যে সেখানে বলছেন যে এই যে আনুগত্যহীনভাবে যে ভজনের পদ্ধতি সেখানে কোনো রকম ভজনের উন্নতির কোনো সম্ভাবনা দেখা যায় না সরস্বতী ঠাকুর এই সব বিচারগুলো কুমার যদুকুমারগণ ভগবানের পার্ষদ হলেও তারা একদা লীলা করলেন যখন দ্বারিকা থেকে তারা খেলতে খেলতে নিজেদের মধ্যে বাইরে এলেন যাদের যে রাজধানীর যে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 ইচ্ছে করে এসে ওদের সঙ্গে মজা করবার চেষ্টা করল এটার কারণ কি তারা তো ভগবানের পাশ দরকার ছিল না বলে এইটা করে ভগবান দেখাল যদুর দ্বারা ভগবান দেখাল এটা একটা লক্ষ্য উপলক্ষ এটা দ্বারা বংশটাকে নিয়ে যেতে হবে নয় তো যাবে না যদু বংশ ধ্বংস হান নয় সেখানে বলছেন তারা যগন যখন ঋষিমনির সঙ্গে যাদের অভ্রান্ত দৃষ্টি যারা দিব্য দর্শন সম্পন্ন তাদের সঙ্গে কপটতা করবার চেষ্টা করলেন তার। যেমন আমরা করি গুরু বৈষ্ণব গুরুদেবের সঙ্গে বৈষ্ণবদের সঙ্গে এইটার উদাহরণটাই ওখানে দেয়া হয়েছে তারা ঋষিমুনির সঙ্গে মজা করলেন ঠাট্টা করলেন ঋষিমুনি তখন কি করলেন তখন দিব্য দৃষ্টি দেখলেন এরা আমার সঙ্গে আমাদের সঙ্গে মজা করছে তখন সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ এ এর কোন স্ত্রী হবে বইছে যে এই যে সন্তান হবে এই সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে এরম জিজ্ঞাসা করেছে তাতে ওরা দিব্য দিশিয়ে মজা করছে কপটতা করছে আমাদের সঙ্গে এই কপটতা কপটতার জন্য সঙ্গে সঙ্গে বললেন এর পেটে মুসল হবে কুলো নাশক মুসল সহস্বী ঠাকুর বলছেন আমাদের মধ্যে যারা কপটতাতে ব্যস্ত থাকবেন গুরু সঙ্গে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 বৈষ্ণবকে সম্মুখে রক্ত মাংসের মানুষ আমি পেয়ে গেছি অতএব সঙ্গ হল কালকে তো আর পাওয়া যাবে না এরকম নয় গুরু বৈষ্ণব নৃত্য থাকেন তিনি যদি নিত্য জগতে চলে গিয়ে থাকেন আমি যদি বলি আর গুরু সঙ্গ পাবো না তাহলে নিশ্চয় আমি গুরু বৈষ্ণব তত্ত্ব বুঝি না যে হরিকথা আমরন্তর আমি শোবন করব তাদের শ্রীমুখ থেকে তারা যখন আমার সন্মুখে নেই বলে মনে করছি আমি সেই যে বিরহ যন্ত্রণা অনুভব করছি তখনই তিনি আছেন আমার কাছে স্বাস্থ্যকাররা বলছেন গৌমাতা যেমন প্রচুর পরিমাণে খড় খেয়ে নিল খাওয়া দাওয়া ঘাস খেয়ে নিল খাওয়ার পর তাড়াতাড়ি খেয়ে নিল পরে কী হলো সেগুলোকে বসে বসে জাবর কাটতে থাকল সেরকম আমাদের ভজন রাজ্যে আমরা নিরন্তর অভিজ্ঞতা ভ্রমণ করব এমন কি যখন বাজ্যদৃষ্টিতে গুরুবৈশব নেই বলে মনে হচ্ছে তখনও দিব্য দৃষ্টিতে দেখতে পারবো গুরুবৈষ্ণব আছেন এই তো হরিকথা বলছেন তিনি সেই কথাগুলোকে নিরন্তর হৃদয়তে চিন্তা করব আর যেটাকে বলে গৌমাতে যেমন যাবর কাটে সেরকম সেই হরিকথাগুলোকে টেনে নিয়ে এসে কী শুনলাম কি বুঝলাম অনুধান সেই হরিকথার নিরন্তর এই সমস্ত বিচারগুলো হওয়া দরকার যদি তা না হয় তাহলে ভজন রাজ্যের অগ্রগতি স্বাভাবিকভাবেই ব্যাহত হয়ে যাবে এগুলো যাবে না আজকে আমাদের সুবিধে হয়েছে বিশেষ আমরা আলোচনা প্রসঙ্গে বলতে যে যেই গুরু সেই বৈষ্ণব যেই বৈষ্ণব সেই পরমহাংস এই কথাগুলো ভক্তিবীন ঠাকুর জানিয়েছেন পরম বৈষ্ণব গুরু অথচ তিনি পরমহাংস নন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 से गुरुतत्व सर्वश्रेष्ठ डेफिनेशन सम्बन्धे बला हे श्री सनातन गोसाईजी लिखे कृपा सिन्धु सुसमपूर्ण सर्व सत्योपकारक निष्प्रिय सर्वतः सिद्ध सर्वविद्याारद सर्व संशय संच्छेद्ता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 লিখেছেন হরিভক্তি বিলাস নামক গ্রন্থে বিষ্ণু স্মৃতি উদ্ধার করে এই বচন লিখেছেন তিনি তাৎপর্য কি না বলছেন আজকে ভগবানের নিত্য পার্শ্ব ছিল জগদীশ পন্ডিত মহাশয়ের আবির্ভাব তিথি একটা কথা প্রথমেই কান খুলে জেনে নেওয়া প্রয়োজন আমাদের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 তার এই সমস্ত করতে যাওয়া মানে কিছু কচুরি পুরি খাওয়া ব্যস্ততা মধ্যে কোনো সার থাকবে না কিন্তু হচ্ছে কি? না গুরু বৈষ্ণবের যে আবির্ভাব তীরভাব এটাতে হৃদয়েতে বিষয় বাসনা জর্জরিত অবস্থায় পালন করতে এসে স্বীকৃতি কিছু হবে যদি নিষ্কপট ভাবে আসে কিন্তু বাস্তবিক যে লাভ বাস্তবিক যে লাভ হলে পরে মানুষ কৃত কৃতার্থ হয় সেটা হতে পারবে না সেই জন্য আজকে আবির্ভাব তিথি তার আমি অভাবগ্রস্ত অবস্থায় তার গুণকীর্তন কি করে করব। সেই জন্য চিন্তিত হয়ে পড়েছি তারই চরণে স্মরণ হয় গুরু শিক্ষা দিয়েছেন সবপ্রকাশ বস্তু সম্বন্ধে কোনো বর্ণনা কোনো ইন্টারপ্রিটেশন আমি একটা বানিয়ে ফিলসফি তৈরি করে দিলাম